মানবতা সমাধানো রব্লা ইলাহ এল ই দর্শক শ্রোতা পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে আপনারা দূরদর্শনের সামনে স্থান করে নিয়েছেন তাদের সকলকে জানাচ্ছি আমরা আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আকিদা এই বিষয়ের আলোকে আপনাদের সামনে পর্বভিত্তিক অনেকগুলো আলোচনা ইতিমধ্যেই উপহার দিয়েছে আজকে সেই একই ধারাবাহিকতায় আমরা আপনাদের সামনে যে বিষয়টি উল্লেখ করতে চাচ্ছি তা হলো বিদাহাত সম্পর্কিত আর আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় যারা অংশগ্রহণ করছেন সে সমস্ত প্রখ্যাত এলামা ইকরামের সঙ্গে প্রথমেই আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ আসসালাম এবং শেখ মুজফর বিন মহসেন আসসালাম আলাইকুমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি আমরা আসুন সরাসরি আলোচক বৃন্দর কাছ থেকে শুনি এর আর কি ভয়াবহ পরিণতি রয়েছে আলহামদুলিল্লাহ ওয়াহদা আলা ওসরতালাম আল্লাহ সম্মনিত দর্শক মন্ডলী বেদাতির ব্যাপারে সতর্ক একান্ত জরুরি আল্লাহ তালা এক জায়গায় বলেন আনু হে বিশ্বাসী গণ আতিউল্লাহ तुमरा अल्लाह के मान्य करोर रसूला तुमरा रसुलर आनुगत्य करो तुबतेलु आलकुम तुमरा तुम्हारे आम के बिल करो ना अत आयाते तीनटे जिन देखते पाई प्रथमत अल्लाह तला तुम्हरा आल्लाह के मान्य करो तरप आयाते वाक्य आल्लाह तला तुम्हरा रसुलर आनुगत्य करो তার পরের অংশে আল্লাহতলা বলছেন তোমরা তোমাদের আমলকে বাতিল করোনা তো বাতিল করা কথাটা এখানে কেন আসলো। বাতিল করার সাথে আগের কি বাতিল তো ভিন্ন । জিনিস সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে এই কথাটি পেশ করে দেখাতে চাচ্ছি দেখুন যে মানুষ আল্লাহকে মান্য করবে মান্য করতে গিয়ে যদি শির করে তাহলে আর আল্লাহকে মান্য করা থাকলো না আল্লা রাহালাম আনুগত্য করতে গিয়ে যদি বিদাত করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বেশি বেশি করে একটা নির্ধারিত সন্ন্যাতের মধ্যে তখনই কি হবে আমল বাতিল হবে আনুগত্যই আর থাকলো না তখন আর আনুগত্যই থাকলো না যখন আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য থাকলো না তখনই আমলটি কি হবে বাতিল হবে যেই কথাটা রসুল সাল্লা সাল্লাম সলাতের ব্যাপারে বলেছেন যেমান কেউ যদি সলাৎ আদায় করে তার হক ছাড়াই তাহলে সে সলাদ তার উপরেই প্রত্যাখ্যান করা হবে তার মানে কবুল হবে না যখন মানুষ সলাৎ আদায় করলো নিয়ম ছাড়াই বেশি সলাৎ আদায় করলো বা রাসুল সাল্লাহ সালামের পদ্ধতিতে করলো না সিজদে দিল রাখলো আর উঠালো রাখলো আর উঠালো এইরকম যদি পদ্ধতিতে তার এবাদত হয়ে যায় তাহলে এবাদত বাতিল হবেন যেমন আল্লাহতালা বলেছেন আল্লাহ এবং রাসুলের আনগত্যে যদি এবাদত না আসে তাহলে বাতিল হবে ঠিক তেমনি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে মানুষ যদি जो इबादतर हक मेयर जतटुकु से हक से मेयर अनुजा जी ना होई। से एबाद हो थी की होगे? बातिल होगे। तो इबादती क्यों बो समित दर्शक मंडल बोलते चाची जो अल्लाह के संतुष्ट करार्ज ना बुझे ना शुने सोन्नाथ के उपेक्षा कर जेको एबादी निजे भलो मन करार चेषा करिय निक এ ব্যক্তি এতটাই অভিশপ্ত এর উপরে আল্লাহর অভিশাপ ফেরেস্তা মন্ডলের অভিশাপ পৃথিবীতে যত মানুষ রয়েছে সবকলের অভিশাপের ব্যক্তির উপরে কেন মূল কারণটা কি হাসান বিন আতিয়া রাজা বলছেন যে মাপদাদা কৌমুন বিদাত কোনো জাতি কোন সম্প্রদায় যদি একটা বেদাতের সূচনা করে বেদাত মানে ভুয়া আমুল যার কোনো সারি ভিত্তি নেই ভিত্তি নেই যদি আবিষ্কার করে রুফিয়া আনহুম সুননাতাহুম ওই স্থান থেকে তাদের কাছ থেকে একটা সোননাথকে উঠিয়ে নেওয়া হয় লাইয় ইহা ইয়া কিয়ামত পর্যন্ত ওই আমুলটার আল্লাহর ফেরত দিন না অর্থাৎ যতদিন এখানে কায়ে থাকবে ততদিন সোনারটা জায়গায় আর আল্লাহ থাকবে না আল্লাহ যেহেতু সোনারটা উঠিয়ে নিয়েছেন ওই জায়গায় সোনা তার ফেরত দিবেন না অর্থাৎ আজীবন ওই বেদারটাই কায়েম থাকবে একটা উদাহরণ এই ক্ষেত্রে দেওয়া যায় কত বড় অভিশপ্ত যখন রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে আরেকটা নাজিল হল ইন্না মালায়িকাতে সাল্লবি ও রাঠ করো এই ক্ষেত্রে সাহেবা বুঝলেন না যে সালাত আদায় করার কথা বললে আমরা তো সালাদ পড়ি রাসুল সাল্লামের উপরে সালাদ ভাবে পড়ব তখন তিনি বললেন যখন প্রশ্ন করলেন সাহাবাহাম তখন বললেন কুলু আল্লাহমাদ সল্লাহ মোহাম্মদ ওয়ালআল মোহাম্মদ কামা সল্লা আল্লাহ ইব্রাহিম ওয়াল আলী ইব্রাহিম দরুদ ইব্রাহিম এই দরুদের কাছে যদি এই আয়াত পাঠ করে যদি লাগানো হয় বালাগাল উলাহ বি কামা আলিহি কাশাফি জামা আলিহি হাসনাত জামি হেসা আলিহি সল্ল আলহিহিউ আলিহি এই দরুদ যদি মানুষের তৈরি করা দরুদ যদি এখানে যুক্ত হয় এই স্থানে রাসুল এই ব্যক্তি কেনা কেন হবে না সত্য যে উপিকাংশ আল্লাহ তারা এই আয়াতটা পাঠ করার পরেই সুরালো কণ্ঠে এটাই আবৃত্তি করি জি জি জি তারা যেন ভয় করে রসুলের বিরোধী কোনো কাজ যেন না করে যদি করে তার ফলাফল দুইটা বেদাত থেকে কেন সাবধান থাকতে হবে তার দুইটা কারণ এখানে আল্লাহ বলে দিয়েছেন এই দুনিয়াবি জীবনে তাদেরকে ফেতনা গ্রাস করবে অথবা কালী কিয়ামতের মাঠে তাদেরকে মরমন্ত শাস্ত্রী গ্রাস করবে দুনিয়াবি জীবনে শাস্তি পাবেই পরকাল জীবনে পেতে হবে তাহলে বেদাতকে থেকে কোনো আশ্রয় দেওয়া প্রশ্রয় দেওয়া যাবে না আর একটা জিনিস হলো এই আরেকটা আয়তে এখানে পেশ করা যায় আল্লাহ রাবুল আলমিন বলছেন অমাই ও শাহিউর রসুল হুদা তারপরে এসেছে এই শরীয়ত এবং সাহাবিরা যেভাবে আমল করেছেন তার উল্টা যদি চলে তারে নুয়াল্লি মাতা আল্লাহ আল্লাহ তার উপরে যে গজব বর্ষণ করেন আল্লাহর অভিশাপ যে বর্ষণ হয় এই একটা তার প্রমাণ মাতা হিমাত ও যেদিকে চলতে চায় আমি ওদিকে তাকে ফিরিয়ে দিই তারপরে কি করবো অনুস্লি জাহান নাম তাকে বাক্যটা নিক্ষেপ করব তাহলে যদি সোনাতের যদি কোনো ব্যক্তি মেনে নাই তার পরিণাম অত্যন্ত ভয়াবহ অত্যন্ত ভয়াবহ রসুল সাল্লাম এই বিষয়টি আরো এইভাবে উল্লেখ করে বলেছেন যে मानुषर भेतरे एमन भाव छड़िए जाम भाव को प्राणी के जदि कूकड़ा चलान कर लाल ये आज प्रतिक्रिया आचे। आचे। भी हम हुआ, कम भी भी भी तो और प्रतिक्रिया और जीवाणु मानुष्ठ प्रत्येक रगे रगे रंध्रे रंध्रेटे पौछे जाए मानी कूक जीवन प्रतिक्रिया रंध्र रगर बेदात मानुष्टेदात क्यों आल्ला मे चल और जो आल्लासा पे चाहो कथा नहीं बोझा जा मानुषाद रसुलर सोन्नाथ अनुजय ना भादा सबसे दर्शक श्रोता आसन स्वल समय एक छोट बिर बरतर पर आरोप आलोच्य विषय नहीं अपन सामने उपस्थित हब इल्ला तक असल अरमतुल्ल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 cannot be regarded in that sense, Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means if him God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument that to be that wrong. Dekhoon, Dr. Jaakirat Shange Alapkori. প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায় মানবতার কল্যাণ সাধনের জন্যই মহান আল্লাহ ইসলামী শেরিয়ার সকল বিধান প্রণয়ন করেছেন কিভাবে ইসলামী শরিয়া মানবতার কল্যাণ সাধন নিশ্চিত করেছে তা কি আপনি জানতে চান पर्दा जानून जीवन सठदेश्य बुझु इस कार्यक्रम निर्देशावल इी सारिया महान लक्ष्य और उद्देश्य परवर्ती अनुष्ठान पिसा আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পরে আমরা আবারও আমাদের আলোচিত বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফালিল্লাহম যারা সঙ্গে ছিলেন অনেক ধন্যবাদ আসুন আমরা যে আলোচনায় ছিলাম সেখানেই চলে যেতে চাচ্ছি আকিদা বিশুদ্ধ আকিদা পোষণ করতে গিয়ে আমাদের রসুল্লাহ সাল্লি সাল্লামের সন্নাকে যেভাবে শনাক্ত করে সেটার প্রতি আমাদের আকৃষ্ট হতে হবে গ্রহণ করতে হবে অনুরূপভাবে বেদ আত যেগুলো সেগুলোকে শনাক্ত করে পরিহার করতে হবে এবং সাংঘাতিকভাবে সতর্কতা অবলম্বন করতে হবে তা না হলে আমাদের আমুলি জিন্দিগি ব্যর্থতায় পর্যবেসিত হবে আসুন আলোচনা ধারাবাহিকতা এখানে একটা যেটা শেখ বলছিলেন সম্পর্কে রাসুল সাল্লাম কত হয় উম্মতকে এটা প্রমাণিত হবে তিনি বলছেন যে আমার উম্মত বিভক্ত হবে তেহাত্তর দলে আর বানিসরালে হয়েছিল বাহাত্তর দলে এই কথা তিনি বলছেন যে ওয়াই হুসাইফি উম্ম আমার উন্মত এই দলগুলো অসংখ্য বেদাতের জন্ম দিবে আহুয়া মানে বেদাত অসংখ্য বেদাতের জন্ম দিবে কামায় কালাব আসে বিহীন তাহলে বোঝা যাচ্ছে বেদাতের উৎস কোথায় থেকে বেদাতের উৎস হলো বিভিন্ন নিত্য নতুন দলের নিত্য নতুন দলের আর প্রত্যেকটি দল নিজ নিজ গতিতে নিজ নিজ নীতিতে চলবে আর একজনের নীতি আর একজনের মিলবে না বলেই দল যদি মিলে যায় তাহলে তো আর দলের হয় না এক এক দলের যে এক এক রকম নীতি এইজন্য নীতি এবং পদ্ধতি আমুল পৃথক পৃথক হবে তারা সর্বত্র ছড়িয়ে দিবে তা তো যার মে হিম তিল কালা হুয়া সব জায়গায়তে তারা যারা এটা সংসদ থেকে শুরু করে নিয়ে দরিদ্র মানুষের ভিতরে তেমনি সব জায়গায় স্কুলে মাদ্রাসায় মসজিদে সচিবালয়ে যেখানে যে প্রতিষ্ঠান আছে আপনাদেরকে শনাক্ত করে করে দেখানোর চেষ্টা করবো ইনশাল যে কোথায় কোথায় এর পরিব্যাপ্ততা লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভয় দেখানোর কারণটা কি তিনি বললেন একটা উৎস দেখিয়ে দিলেন যে তোমরা সাবধান থেকো চিরেই বের হবে ইসলামের সূচনা হয়েছিল অল্প সংখ্যক মানুষের মধ্যে দিয়ে আবার ইসলামে অল্প সংখ্যক মানুষের মাঝে চলে যাবে সংখ্যা পারবে এমনটা নয় এদের পরিচয় ফতুবাল গুরাবা যারা এই সংখ্যা কম তাদের জন্য সুসংবাদ রয়েছে আমার মৃত্যুর পরে যারা নষ্ট করবে আফসাদা আমার সুন্নাতকে নষ্ট করবে অর্থাৎ বেদার দ্বারা সুন্নাতকে ঢেকে দিবে ঢেকে দিবে এক শ্রেণী মানুষ তৈরি হবে যারা বেদার দ্বারা সুন্নাতকে ঢেকে দিবে কিন্তু এই অল্প সংখ্যক মানুষ সুন্নাতকে প্রকাশ করবে সংশোধন করবে দূর করবে এবং বাতিল তার পার্থক্য করে দিবে তাহলে এক শ্রেণীর মানুষকে রসুল্লাহাম উৎসাহ পদন করেছে তোমরা অল্প সংখ্যক মানুষের মধ্যে থেকে একবার সুন্নাতকে যথাযথ আঁকড়ে ধরে থাকবা এবং বেদাতকে প্রতিহত করবা আলোকে আমরা উপলব্ধি করতে পারি যে বেদাত যারা করবে বেদাতের ছড়াছড়িতে যারা সোননাথকে ঢেকে দেবে তাদের সংখ্যার খুব আধিক্যতা পরিলক্ষিত হবে জি অক্ষান্তরে যারা বিপক্ষে অবস্থান নেবে এবং আজকে বর্তমান সমাজের প্রেক্ষাপটে লক্ষ্য করছি এই মুষ্টিমেয়ের বিপক্ষে এটা একটা বড় দলিল হিসেবে গ্রহণ করছে কয়টা লোক মাত্র হ্যাঁ ওনারা যে কথা বলবেন সেটা হবে আমরা এত লোক করছি দেখছ না সুপ্রিয় দর্শক শ্রোতা এটা আমাদের বিচারের একটা বিষয় হিসাব করতে হবে জি সাহেব বলছিলাম যে রসুল সাল্লি সাল্লাম ব্যাপারে এবং বেদাত পরিহার ব্যাপারে বললেন এর বাজে রাজি বলেন আল্লাহ রসুল একদা সলাত আদায় করলেন সলাত আদায় করার পরে তিনি আমাদের মুখামুখি হয়ে বসলেন ফওয়া আজানা বালিগা তিনি আমাদের একটা যথাযোগ গুরুত্বপূর্ণ উপদেশ আমাদেরকে শোনালেন তাতে কী হলো জারাফাত মিনাল রইনো ওয়াজাত মিনাল হলুব বক্তব্যের গতি এমন ছিল যাতে আমাদের অন্তর ক্যাঁপে গেল এবং দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগল তখন আমাদের কেউ বলল ফাও সেনা কার না হাজিহি ম যত মত দেয় আল্লাহ রাসুল আপনার তো এই বক্তব্য মনে হচ্ছে যে এটাই শেষ বক্তব্য এরপরে अपनार्थे को उपदेश है मन हे ये शेष उपदेश अपनी केो किसदेशन तख रसुल्लम बल्लें ऊसी कम्बे तकुअल्लाह तुम्हारे जे तुम्हारे चाहेदार दाबी प्रथम जो तुम्हारा अल्लाह के, के, के, अल्ला के भय करो ये करोट आलई कम्बे सोन्नती सोन्न खलफाई राशिदेन माह तुम्हारा सोन्नाथ के शक्त धर शक्त धरा टल्ला रसुलेपे धरो सामने दाँत दिए तर मे को जिन जख मानु प्रयोजन मन कर शक्त भावे धरा तक सामने दाँत व्यवहार कर हाथ जो कुलाने जो हाथाते पर तक से जिसटे दाँत दिए ही ग्रहण कर चेष्टा कर जिन ग्रहण करा हम जिन खोला हक তো রাসুল সাল্লা সাল্লাম ওটাই বললেন যে তোমরা আমার সোনাতকে শক্তভাবে আঁকড়ে ধরো আর আমার খোলফায় রাশেদ্দিনের সোনাতকে আঁকড়ে ধরো আমরা খোলফায় রা আশি দিনের বাক্যটি পেশ করে সম্মানিত দর্শক মণ্ডলের কাছে বলতে চাচ্ছি আপনারা এ ব্যাপারে আশ্বস্ত থাকবেন যে খোলফায় রা আশেদ্দিন বলতে আকর সিদ্দিক ওমার উসমান আলী রাজি আল্লাহ তাল আনহম এই চারজন মানুষই মূলত খোলফায়ের আসে তারা জেনে শুনে সজ্ঞানে কোন সময় আল্লাহ রাসুলের কোন আমলের বিরোধিতা করেছেন এইটা আপনারা যদি মনে করেন তাহলে এটা আপনাদের তাদেরকে চিনতেই ভুল হবে সাথে সাথে যদি কোনো জিনিস দেখতে পান যেমন দেখেন কেউ যদি বলে যে উসমান রাজে আল্লাহ তালানত দ্বিতীয় আজান চালু করেছিলেন আপনাকে বুঝতে হবে যে এটা ছিল ইজতেহাদের ব্যাপার আর সাথে সাথে ওই সময়তেই তার আমল প্রয়োজনে চালু করেছিলেন তিনি প্রয়োজনে চালু করেছিলেন এবং ওই মসজিদের জন্যই শুধু আর শুধু ওই মসজিদের জন্যই ওই আজান তখন পৃথিবীর আর কোন জায়গাতে চালু হয়নি সাথে সাথে আব্দুল আবদুল্লাবিন ওমার সেকালে তার আমলটাকে নাকচও করেছিলেন তাহলে আপনি একটা না বুঝে একটা আমল পেশ করে দিয়ে আল্লাহ রসুলের বাক্যটাকে খাটো করার চেষ্টা করবেন না বিশ্বাস করুন রসুল সাল্লা সাল্লাম যা বলেছেন চারজন সাহাবি তার কর্মরই অনুসরণকারী একবারে হুবাহু তাদের চারজনের চেয়ে আল্লাহ রাসুলের সোননাথকে কেউ বেশি মেনে চলার চেষ্টা করেছে এমনটা মনে করলে আপনাদের ভুল হবে অতএব রাসুল সাল্লাহ সাল্লাম এটাই বলেছেন আমার সোননাথ যা খোলাফে রাশিদ্দিনের সন্নাথও তাই এই কথা বলার পরে তিনি যেটা বললেন সেটা হচ্ছে এই যে তোমরা বেঁচে থাকো কাজের বিদাত হতে প্রত্যেক তোমাদের কাজের বিদাত হতে বেঁচে থাকো অকুল্ল বিদা আতীন জলালা আর প্রত্যেক বেদাতই হচ্ছে ভ্রান্ত যখনই কোনো এবাদত করতে যাবেন সেই এবাদতটা যখন আল্লাহ রসুলের সোনার থেকে অনুকূল্য থাকবে না তখন সেটাই হবে জলালা ভ্রান্ত আর আল্লাহ রসুল অন্য জায়গাতে বলেছেন কুল্ল জলাল আিন ফিন্নার প্রত্যেক ভ্রান্ত আমলের ফলাফলই হচ্ছে জাহান্নাম অতএব আপনারা যদি এমন আমল করেন এমন সলা তাদাই করেন এমন তাজবি তাহালিল জি কি রাজকার করেন যেই কোরআন তেলাওয়াত যেই তাজবি তাহালিল যেই জি কি রাজকার যেই সালাদ যেই শ্যাম রাসুলের পদ্ধতিতে হবে না তার ফলাফল হবে সে শুধু সালাদ শ্যামের কথাই বলবো না আজকে রসুল সাল্লা সাল্লাম রাষ্ট্রীয় ব্যবস্থা নেই খেলাফত এই খেলাফতকে বাদ দিয়ে আজকে যদি চালু করে গণতন্ত্র আজকে যদি কেউ চালু করে ধর্মরপেক্ষতাবাদ যদি কেউ মেনে নেয় সমাজতন্ত্র যদি জাতীয়বতাবাদকে যদি মেনে নাই তারে আদতে যদি কোনো ব্যক্তি রাষ্ট্র কায়েম করতে চাই তার নিঃস্বে বেদাতে প্রক্রিয়ায় চলে গেল আমরা অনুরূপভাবে যে ইসলামী সংস্কৃতি যেগুলো আছে সেগুলোকে বর্জন করে যেমন ইসলামী সংস্কৃতির দুইটা ঈদ ঈদুল ফিতরি এবং ঈদুল আজহা এ বাদ দিয়ে যত দিবস পালনের আছে দিবস পালনের সাথে তৈরি হয়েছে সেইগুলো বেদাতি পর্যায়ে চলে যাবে যেমন ঈদে মিলাদুন নবী যদি ধর্মের নামে চালু হয়েছে পহেলা বৈশাখ চালু হয়েছে আরো যত দিবস শুধু বেদাত বলতে যদি এই দিবস গুলোকে কল্যাণ মনে করে এটাই আবার শির হয়ে যাবে যদি কল্যাণ মনে করে সেই ক্ষেত্রে বেদাত যেমন আছে সালাতের ক্ষেত্রে সিয়ামের ক্ষেত্রে তেমনি বেদাত আছে অন্যান্য রয়েছে আমরা স্পষ্টতেই বুঝতে যে দুটি ঈদের প্রবর্তন করেছিলেন ওই দুটোই সন্তান আজকে আমরা আমাদের মনস্তুষ্টি সাধনের জন্য আরও একটা ঈদ বাড়িয়ে নিয়েছি ঈদ এ মিলাদ নবী যদিও পর্বভিত্তিক আলোচনায় আমরা পরেশগুলো সেগুলো আলোচনায় আসতেছি প্রথমেই বলে রাখছি এ ধরনের নিজেদের মন বা নিজেদের মনের খায়শ অনুযায়ী প্রবৃত্তির চাহিদা অনুযায়ী কোনো এবাদাতের শখ তৈরি করা মানেই হচ্ছে বেদাঁত আর মনে রাখবেন বেদআ কখনো কখনও শির্কের গেট বা প্রবেশদ্বার হিসাবে কাজ করে সেগুলো আমরা আলোচনায় পরবর্তীতে আসবো ইনশাআল্লাহ পৃথটিভি বাংলার সাথেই থাকুন আরো গুরুত্বপূর্ণ পর্ব আপনারা উপভোগ করতে পারবেন এ পর্বের এখানেই পরিসমাপ্তি টানছি আসসালাম রহমতুল রসুল্লা মোহাম্ম রসুল্লা অ্যাঁল রহিমা কে অঞ্চল করি মো মালো অঞ্চল আই মোয়া রাজা জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নাম্বার এক থেকে চার কল আহাদ বলো তিনি এক এবং তার সমতুল্য কোনো কিছুই নাই সহি উল্লেখ করা আছে ছয় নম্বর খন্ডে কিতাবুল ফাজ কোরআন অধ্যায় নম্বর তিরিশ